লায়স রহমতুল্লা আলাহী নাফি থেকে বর্ণনা করেছেন যে ইবনু উমর আদিআ তালাহুকে তিন তালাক প্রদানকারী সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যদি তুমি একবার বা দুবার দিতে কেননা নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে এরূপ করা নির্দেশ দিয়েছেন তাই স্ত্রীকে তিন তালাক দিলে সে হারাম হয়ে যাবে যতক্ষণ না সে অর্থাৎ স্ত্রী তোমাকে ছাড়া অন্য স্বামীকে বিয়ে করে